আসসালামু আলাইকুম প্রচারের ক্ষেত্রে মিডিয়ার কি ভূমিকা মিডিয়া বর্তমানে একটি শক্তিশালী গণমাধ্যম যে মাধ্যম দিয়ে পৃথিবীর কোনো প্রান্তে কোনো ঘটনা ঘটে যাওয়া এবং সেটিকে দ্রুত সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার সুযোগ ঘটে পবিত্র ইসলাম এটি দিনের দাওয়াত এসেছে কেননা এটি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া এই ইলেকট্রনিক মিডিয়াকে আমরা কিভাবে দিন প্রচারের ক্ষেত্রে কাজে লাগাতে পারি কিভাবে আমরা এটির মাধ্যমে দিনের দাওয়াত দিতে পারি এই বিষয়টিকে নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে এই স্টুডিওতে ডুকমান হুসাইন আসসালাম এবং আমার সাথে আছেন ডক্টর মিডিয়ার পর দেখব যে এগুলো সাধারণত দুই ধরনের আমাদের সামনে আছে একটা হলো অডিওতে আর একটা হলো ভিডিওতে মানে একটা হলো সচিত্র ছবি সহ সেই ইলেকট্রিক মাধ্যমে বৈদ্যুতিক মাধ্যমে আমরা সেটা পাব। আর আরেকটা হলো যে ছবি পাবো না কিন্তু শুধু শব্দ বা আওয়াজ পাবো তো এই ইলেকট্রিক্যাল অর্থাৎ যে যার কথাটা শুনছি তাকে আমি দেখছি না যার ছবি আমি দেখছি তাকে আমি কাছে পাচ্ছি না অথচ আমার ওই ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে মনে হচ্ছে যে একবারে প্রাণবন্ত জীবন্ত একটা বিষয় আমরা যদি মহানবী সাল্লাহ আলিয়া ইসলামের জীবনটা দেখি पढ़ा करी शिक्षा ग्रहण करडीओ आने भिडीओ आ महानवीसम मेरा ए, मेरा मेरजे सुप्रसिद्ध घटन फिर आसल जो बृत करलो क्यों विश्वास कर যে হজর আবুকাজুল্লাহ বিশেষ করে ফেললেন বিশ্বাস করারই ঘটনা করারই কথা উনি সত্যবাদী হিসাবে উপাধি পেয়ে গেলেন কিন্তু যারা কাফের মুর্শেক বা ওই সময় যারা বুদ্ধিজীবী বলে বিবেচিত ছিল তারা বিভিন্নভাবে পরীক্ষা করার চেষ্টা করলো এবং উনি যেটা বলছেন এটা যে ঠিক না প্রমাণ করার চেষ্টা করলো তেরম বিভিন্ন প্রশ্ন করছে করতে করতে একটা প্রশ্ন জানতে চাইলো যে এমন একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর উনি দিতেও পারবে না আর উনি যে মৃত্যু সেটা প্রমাণ হয়ে যাবে তোমাকে প্রশ্ন করা হলো উনি বর্ণনা করলেন যে আমি এরকম এখান থেকে বাইতুল মা চলে গেলাম ব্রাকে চলে এবং ওখান থেকে আমি মেয়েরাজে উঠে এই ওখানে নামাজ পড়েছি ওই মসজিদের ঢুকেছি সমস্ত নবীরা আমার মুক্তি হয়েছেন এই সব কিছু। তাহলে এর মধ্যে এমন প্রশ্ন করবো এটা মানুষ রাত্রের বেলায় মসজিদে গেছে কয়টা জানালা কয়টা দরজা জানলায় কয়টা শিখ আছে কোন দর জানলা খোলা ছিল কোনটা খোলা ছিল না এ তো জানবারই কথা না जीवन प्रथम महानबीसलम प्रतिक्रिया सृष्टि साथ ही साथ ही देखा गया हादी आस महान आल्ला মেয়ার ঘটনায় একটু আমরা আমান উল্লাবিন ইসমাইলের কাছে আসব। এখনো কিন্তু আমাদের সমাজে এরকম একটা ধারণা প্রচলিত আছে যে ওই টেলিভিশনের মাধ্যমে যদি কোন দিনের দাওয়াতি প্রোগ্রাম অথবা করান তিলাওয়াত তাড়াতাড়ি পৌঁছানো যায় এবং আবেদনটা যথাযথ হয় এটা আমরা বুঝতে পারলাম প্রিন্টিং মিডিয়ার থেকে দূরে সরে থাকার কারণে যে যথাযথ আমাদের যে প্রচার হচ্ছে না প্রচার না হওয়ার আমরা থাকার কিছু মানুষের এরকম ফটয়া যে এই প্রিন্টিং মিডিয়াতে দিনের প্রচারটা এটা ঠিক নয় এখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা বা বিচ্ছিন্ন কোনো বিষয়কে হয়তো তারা দলিল হিসাবে পেশ করতে পারে কিন্তু সব জায়গাতেই তো নেগেটিভ এবং পজিটিভ নেতিবাচক ইতিবাচক দেখা যাবে আমরা অনেক পিছিয়ে গেলাম আমরা যেমন উজুটা যদি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে পারি তায়াম মমের দৃশ্যটা দেখিয়ে দিতে পারি মুসলমানদেরকে রুকু সেজ্টা দেখাতে পারি মদিনার মসজিদের নবীতে কিভাবে একজন মুসলমানকে ইফতার করানোর জন্য কিভাবে আর একজন ভাবে কিভাবে শুয়ে আছেন কিভাবে এই একটা মাঠের মধ্যে এক রাত্রিতে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ নারী পুরুষ শুয়ে সেখানে কোনো আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ও কাছে পয়সা করি নাই যাদের হাতে মিডিয়া রয়েছে তারা এই ব্যাপারে অনেককেই সহযোগিতা করছেন না এই যে একটু আগে আপনি দুইটা কারণ বলছেন একটা হলো যে এই মিডিয়া সম্পর্কে ফতোয়া জি তাই না এখনো কিন্তু আমাদের বিশেষ করে কারণটা হলো যে ধর্ম চিন্তায় বিভ্রান্তি মহান বিশ্ব জীবনের যে ঘটনাটা আপনাকে আমরা বলেছি বা শ্রোতাদের জন্য আমরা যেটা দিয়েছি যে ভিডিওটা প্রমাণ করার জন্য যে ঘটনাটা ঘটেছে তো সেখানে আপনি ধর্মচিন্তা যে বিভ্রান্তি এই বিষয়টা আপনাকে বলি যে যেখানে মহান সামনে ভিডিওর মতন সচিত্র বিষয়টা আসলো উনি বোরা গেছেন এরপরে মেয়েরা গমন করেছেন বোরাকটা কি হবে বোরাক মানে হল বিদ্যুৎ বৈদ্যুতিক একটা বিষয় ইলেকট্রনিক্স একটা বিষয় এখন এই শব্দটাকে কেন্দ্র করে আজকা আপনি যদি দেখেন আজকের এই সময়ে যে একটা সময়ে মানুষ বিদ্যুৎ আবিষ্কার করেছে আমি একটু বলতে চাচ্ছি যে এই বুরাকটা কি রকম হবে আপনি আমাদের পাক ভারত দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদে হ্যান্ড বিলে দেখবেন বা মহিলার চেহারা একটা ঘোড়ার বডি চারটা পাখা আছে এই যে ধর্মচিন্তায় বিভ্রান্তির কারণে কিন্তু আসলে ঘটনাটা ঘটেছে যার জন্য নবী জীবনে অডিও ভিডিওর জিনিস থাকলেও আমরা কিন্তু গ্রহণ ছিল। আমাদের অর্থনৈতিক সংগতি কম সেক্ষেত্রে আমরা বলতে পারি যারা ধনাঢ়্য ব্যক্তি বর্গ রয়েছেন উনি উনি এলেন তো এই যে দুইটা সমিত সময় কারণে অনেক পিসপা হয়ে আছি আপনার এই বিশ্লেষণ যেটা বিশেষ করে মিডিয়ার ব্যাপারে একটু পরে আমরা আপনার কাছে ফিরে আসব সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিরতিতে যাচ্ছি আমাদের সঙ্গে থাকবেন আমরা স্বল্প সময়ের ভিতরে আবার অনুষ্ঠানে সেই তো একজন আদর্শ মুসলিম তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল অনুগত হতে হবে একজন তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন महान आल्लार प्रिय अनुष्ठान जो आदर्श मुस्लिम करणीयन आज रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेषेवी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 আমরা শেখ আমানুল্লাহ বিন ইসমাইলের কাছে জানতে চেয়েছিলাম অপসংস্কৃতি যেভাবে প্রচার করা হচ্ছে এখনো যদি আমরা সেই মানধাতার আমলের সেই পদ্ধতি নিয়ে বসে থাকি তাহলে দেখা যাবে আমরা অনেক পিছিয়ে গেলাম আমরা যেমন উজুটা যদি মাধ্যমে দেখিয়ে দিতে পারি আমরা তো অনেক জায়গায় খাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায় কিন্তু সেখানে মানুষ কিভাবে তৎপরতা চালাচ্ছে অনুরূপ ভাবে আছেন শুয়ে আছেন কিভাবে এই একটা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 এই মিডিয়া সম্পর্কে ফতোয়া তাই না এখনো কিন্তু আমাদের বিশেষ করে আমরা যারা বাংলা ভাষা এদের অনেক আলোল আমাদের আছে যে টেলিভিশন রাখা যাবে না দেখা যাবে না সরাসরি যদি এইভাবে আসে যে আসলে এই কারণটা হলো যে ধর্ম চিন্তায় বিভ্রান্তি মহান বিশ্ব জীবনের যে ঘটনাটা আপনাকে আমরা বলেছি বা শ্রোতাদের জন্য আমরা যেটা দিয়েছি যে ভিডিওটা প্রমাণ করার জন্য বুরাকে মক্কা থেকে বেতলাক গেছেন এরপরে মেরাজের অধ্যায় গমন করেছেন হ্যাঁ বুরাকটা কি হবে বুরাক মানে হলো বিদ্যুৎ বৈদ্যুতিক একটা বিষয় ইলেকট্রনিক্স একটা বিষয় এখন এই শব্দটাকে কেন্দ্র করে আজকাল আপনি যদি দেখেন আজকের এই সময়ে যে একটা সময়ে মানুষ বিদ্যুৎ আবিষ্কার করেছে যে বিদ্যুৎ এই শব্দটা এখনো আছে এই এই অর্থটা কি আছে চিন্তা করে করে মানুষ দেয়া গেছে সমৃদ্ধি লাভ করেছে কিন্তু ধর্মচিন্তায় বিভ্রান্তি আসার কারণে আপনাকে আমি একটু বলতে চাচ্ছি যে এই বুরাকটা কি রকম হবে আপনি আমাদের পাক ভারত দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদে দেখবেন বাহারা একটা অদ্ভুত একটা প্রাণীর ছবি দিয়ে তারা প্রমাণ করতে চাইলো নবী প্রাণী লেখা আছে এই যে ধর্মচিন্তায় বিভ্রান্তির কিন্তু আসলে ঘটনাটা ঘটেছে যার জন্য পারি যারা ধনাঢ্য ব্যক্তি বর্গ রয়েছেন কাজে হয়তো আপনাকে আল্লাহ পয়সা দিয়েছেন আপনার পয়সাটা দিনের প্রচারের কাজে লাগান আর একজনকে আল্লাহ এলেম দিয়েছেন উনি এলেম দিলেন তো এই যে দুইটা কারণেও আমরা কিন্তু অনেক পিস্পা আছি আমাদের এখন মাঠে দিচ্ছেন এখন বর্তমানে আব্দুল সারা বিশ্বের মানুষ अनुबादिका खुद बात मस्जिद জমা কিন্তু এখন গুলো আমরা দেখতে পাচ্ছি ইমাম সাহেব কিভাবে দাঁড়াচ্ছেন কিভাবে রুকু থেকে উঠতেছেন আমরা হারামসারেফ মক্কায় মাদিনায় দেখতে পাচ্ছি মানুষ কিন্তু এখান সত্যিকার মশালাটা কি হতে পারে কি ধরনের কিন্তু মানুষ দেখতে পাচ্ছে রুকু কিভাবে মানুষ করতেছে। যেগুলা আমাদের উপমহাদেশে হাদিস হয়ে থাকা এখন যখন মক্কামদিন হয় তখন মানুষ আমাদের মানুষের পারস্পরিক পারস্পরিক ভুল বুঝাবুঝিটা কমে যাচ্ছে একটা দিকে আহ্বান না কিন্তু আমরা জানতে পারতেছি যে ব্যাপারটা তো মক্কামতিনাতে হচ্ছে বর্তমানে জাকির নাই যুক্তি সঙ্গত ধর্মীয় দিক হোক এবং তাকিয়ে রয়েছেন অসহায়ের মতো এই দৃশ্যটা দেখলেও কেউ বুঝতে পারবে যে কত শক্তিশালী শুনে আর এগুলা কিন্তু শুধুমাত্র আগে ধারণা ছিল যে ও আসনে খালে সাধারণ মাইসে মূর্খ গ্রামের ফালে দিচ্ছে এবং আরাফার মারের খোদমা যখন দেখতেছে তখন কিন্তু আরো অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে সবার মধ্যে এরকম সবাই দেখতেছে কাজে ইলেকট্রনিক মিডিয়া আর না যায় কোন কারণ নয় যে কাবা মাইনে নিছে আলোচনাটা যদি আপনি মিডিয়ায় না আনেন তাহলে দেখা যাবে যে নির্দিষ্ট লোকটা এরপরে এইটাই আরেক জায়গায় গেলে আরেকটা সময় লাগবে আরেক ছাড়া পৃথিবীতে আপনি যদি ক্যালকুলেশন করেন দেখবেন যে একটা কিন্তু একটা জায়গায় দেখেছি আমরা কোন এক বিরাট অনুষ্ঠানে দেখেছি তারা এক সময় ফতুয়া দিলেন কি মাইক ব্যবহার করা যাবে না সালা দাদা সময় মাইক ব্যবহার করা যাবে অনেকেই এক কিলোমিটার লম্বা কাতার মানসিকতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেটা হলো যে অপসংস্কৃতির যত বলি সেটা তারা হয়তো অনেকে জানেন না এটা অপসংস্কৃতি একটা প্রশ্ন আসে যে বর্তমান যে প্রেক্ষাপট এখানে ইসলামিক ব্যক্তিত্বরাও দিন প্রচারের ক্ষেত্রে কিন্তু মিডিয়াতে চলে আসছে এবং আমাদের এই পাক ভারতের বেশ কিছু ইসলামিক আছে বা কিছু ঘটনা যেগুলো জায়েজ করে ফেলার কোন সুযোগ নাই যারা মুসলিম আছেন দু আখেরাত ভয় করেন তারা এমন কোনো প্রোগ্রাম করবেন না যা আপনার দু আখেরাত নষ্ট হয় বা দেশের সন্তানদের মধ্যে কমার্শিয়াল চিন্তা আমরা করব না ইসলাম সুতরাং আখেরতের চিন্তাটা আপনি করেন দেখবেন আপনার ব্যবসা আখেরতের ব্যবসাটা অনেক বড় হবে এখানে যদি হয়তো একটা দুইটা ইসলামিক প্রোগ্রাম দেখার জন্য কেউ হয়তো টেলিভিশন বাড়িতে যারা আছে তারা অন্যান্য অপসংস্কৃতি সম্পন্ন অনুষ্ঠান দেখা শুরু করলো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা থাকার দরকার সেটা হচ্ছে সচেতনতা সচেতনতা মুসলমানদেরকে সে শিশু ছেলে মেয়েদেরকে দিনের বিষয়ে শিক্ষা দিতে হবে আবার তাদেরকে অবসংস্কৃতি আমাদের অভিভাবক বৃন্দ অথবা আমাদের সাধারণ করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে এই যে যারা ঢালাও ভাবে যে না টেলিভিশন রেখা যাবে না বা কোনো প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কোনো দাওয়াতি কাজ করা যাবে না আমার মনে হয় যে তারা এই ক্ষেত্রে কোরআন মজিদ পড়লে আমরা দেখতে পাই যে পাক বিকল্প কিছু দিয়েছেন যেখানে অন্ধকার দূর করার জন্য আলো জ্বালাতে পারছি আমরা আলো জ্বালায় দিলেই তো হয়ে যাচ্ছে দ্বিতীয় বিষয় হলো এক্ষেত্রে আরো অনেক জিনিস আমরা করতে পারি যেটা ডাইরেক্ট আমরা না নিয়ে আমরা তো কোনো তারপরে একটা উলঙ্গ তরুণী গলায় পেসে লাভ দেয়া একটা বললো প্যাট খুলে তখন মানুষ বলে কি নামে ইসলাম নাকি এই খারাপ এ টেলিভিশনও খারাপ মানুষ তো যেভাবে হয়েছে যেগুলো হয়তো দিন ব্যাপী অপসংস্কৃতিমূলক অনুষ্ঠান প্রচার করেন কিন্তু মাঝে মাঝে কিছু ইসলামী অনুষ্ঠান প্রচার করেন আসলে সেগুলো দেখা যায় যে একটু ইসলামী অনুষ্ঠান দেখার পরে তারা আবার সেই কিন্তু এটা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলতে পারি যে বর্তমানে বেশ কিছু উপলামী টিভি চ্যানেলের কাজে তারা দায়িত্ব পালন করে চলছেন এই ক্ষেত্রে আমি ফিস টেলিভিশনের কথা বলতে পারি। টেলিভিশন আছে এইগুলো এই অপসংস্কৃতির যুগে তারা আমি মনে করি যে ইসলামের প্রচারের ক্ষেত্রে একটি শক্তিশালী একটি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করে যাচ্ছেন এবং এই সব টিভি চ্যানেলগুলোর সঙ্গে মুসলমানদের সহযোগিতার হাত সম্প্রসারিত করা এবং তাদের সঙ্গে তাদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করা এটা ইমানি দায়িত্বিত দর্শক শ্রোতা আমাদের হাতে যেহেতু আপনারা আলোচনায় অংশ গ্রহণ করেছিলেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আর যারা আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য এবং বক্তব্য দিয়ে এই আলোচনাটিকে সমৃদ্ধ করেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান শেষ করছি আসসালাম আলাইকুম বরহম লি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 बीस टीवी मानवतार समाधान आपनदर डोनेशन और zakat पाटिए दिओ बीस टीवी के समर्थन करुन डोनेशन एवं zakat পাঠানোর ঠিকানা आईआरएफआई अल्ट्रायन बैंक क्वाड्रन कोर्ट 48 गैल्थोरपी रोड बर्मिंघम यूके पोस्ट कोड बी151टीएच शॉर्ट कोड 300083 स्विफ्ट बीआईसी कोड आईबीओ बीजीबी22 आईबैन जीबी52एलोओआईटी30963401